আজ বাংলা সাহিত্যের রোমাঞ্চকর নয় আজ সাত বদল সানডে সাসপেন্স নয় সান্স আর সান্সে আমাদের আজকের বিশেষ নিবেদন লেখা সব জানতা। উপেন্দ্র রায় চৌধুরী সুপুত্র সুকুমার রায়ের জন্ম তিরিশে অক্টোবর আঠেরোশো সালে একাধারে ছিলেন শিশু সাহিত্যিক সঙ্গীতজ্ঞ চিত্রশিল্পী এবং যন্ত্রকুশলী বাংলায় ননসেন্স সাহিত্যের প্রবর্তক ছিলেন সুকুমার রায় লিখেছেন অজস্র কবিতা ছোট গল্প নাটক ও প্রবন্ধ তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে আবুল তাবুল হজবরল পাগলা দাসু চলচ্চিত্র চঞ্চরি ছালাপালা লক্ষণের শক্তিশেল ইত্যাদি দশই সেপ্টেম্বর উনিশশো সালে মাত্র ছত্রিশ বছর বয়সে এই জিনিয়াস বাঙালির জীবন অবসান হয় আবুল তাবুলের কৈফিয়তে সুকুমার রায় লিখেছেন যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার ইহা খেয়াল রসের বই সুতরাং রস উপভোগ করিতে পারেন না এই পুস্তক তাহাদের জন্য নহে বলাই বাহুল্য এই সতর্ক বাণী আমাদের এই গল্পের ক্ষেত্রেও সমান প্রযোজ্য গল্প পাঠের সমক গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে সব জানতা আমাদের সব জানতা দুলিরামের বাবা কোন একটা খবরের কাগজে সম্পাদক সেই জন্য আমাদের মতে অনেকেরই মনে তার সমস্ত কথার উপরে অগাধ বিশ্বাস দেখা যেত যে কোনো বিষয় হোক জার্মানির লড়াইয়ের কথা হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের বড়ো লোকেদের ঘরোয়া গল্পই হোক আর নানান রকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয় সে মতামত প্রকাশ করত। একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সাথে সে সকল কথা শুনত মাস্টার মশাইদের মধ্যে কেউ কেউ এ বিষয়ে তার ভারী পক্ষপাতি ছিলেন দুনিয়ার সকল খবর নিয়ে এসে কারবার করে সেই জন্য পণ্ডিত মশাইরা তার নাম দিয়েছিলেন সবজানতা আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সবজান্তা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তার অনেকখানি ওপর চালাকি দু চারটে বড় বড় শোনা কথা আর খবরের কাগজ পড়ে দু দশটা খবর এই মাত্র তার পুঁজি তারই ওপর রং দিয়ে নানা রকম বাজে গল্প জুড়ে সে তার করত একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মশের কাছে সে নায়গরা জলপ্রপাতের গল্প করছিল তাতে সে বলে নায়গরা নাকি দশ মাইল উঁচু ও একশো মাইল চওড়া একজন ছাত্র শুনে বলল! আহ সে কি করা হবে আমরা সন্দেহ বা আপত্তি করতাম সে একটা যা তা নাম করে আমাদের ধমক দিয়ে বলতো বলি তোমরা কি অমুকের থেকে বেশি জানো আমরা বাইরে সব সহ্য করে থাকতাম কিন্তু এক এক সময় না কিছু মাত্র এসে যায় না নানা রকম খবর ও গল্প জাহির করার সময় মাঝে মাঝে আমাদের শুনিয়ে বলতো অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান <laughs> <laughs> क्षण मामा डेपुटी मेजिस्ट्रेट हो स्कूल बाड़ी नहीं थे तक सब जानता पाये তার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বেড়ে চলল মনে হতো তার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট থেকে পুলিশের পেয়ারদা পর্যন্ত কারও কা চলতে পারে না স্কুলের ছাত্রমহলে তার খ্যাতি ও প্রতিপত্তি এমন আশ্চর্যরকম জমে গেল যে আমরা কয়েক বেচারা যারা বরাবর তাকে ঠাট্টা বিদ্রুপ করে এসছি আমরা না একেবারে কোন ঠাসা হয়ে রয়ে গেলাম এমন কি আমাদের মধ্যে থেকে দু একজন তার দলে যোগ দিতেও আরম্ভ করলো অবস্থাটা শেষটা এমন দাঁড়ালো যে স্কুলে আমাদের দশটার সময় মুখ কাঁচু মাছু করে ক্লাসে ঢুকতাম আর ছুটি হলেই সকলের ঠাট্টা বিদ্রুপে এড়াবার জন্য দৌড়ে বাড়ি চলে যেতাম টিফিনের সময়টুকু হেডমাস্টার মশাই ঘরের সামনে একখানা বেঞ্চের ওপর অত্যন্ত ভালো মানুষের মতো বসে থাকতাম এরমভাবে কতদিন চলতো জানি না কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎ এর জারিজুরি সব এমন ভাবে ফাঁস হয়ে গেল যে তার অনেক দিনের খ্যাতি ওই একদিনেই লোপ পেল আর আমরাও সেদিন থেকে একটু মাথা তুলে হাঁপ ছেড়ে বাঁচলাম বা বা সেই ঘটনার গল্পই বলছি একদিন সব জানতে এসে খবর দিল লোহারপুরের জমিদার বাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়েছেন একটি ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরো শুনলাম ইচ্ছে সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হোক প্রথমে কথাটা আমি বিশ্বাস করিনি কিন্তু দুদিন পর হেডমাস্টার হরিবাবু যখন নিজে এসে ক্লাসে ক্লাসে সেই কথা জানালেন তখন দুলিরামের খাতির দেখে কি। সে বলল যেবার সে দার্জিলিংয়েছিল সেবার নাকি রামলাল বাবুর সঙ্গে তার দেখা সাক্ষাৎ এমনকি আলাপ পরিচয় পর্যন্ত হয়েছে রামলালবাবু তাকে কেমন খাতির করলেন তার কবিতা আবৃত্তি শুনে কি কী প্রশংসা করেছিলেন এ বিষয়ে সে স্কুলের আগে এবং পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পেলে ক্লাসের পড়াশুনার ফাঁকে ফাঁকেও নানারকম অসম্ভব গল্প চালাতে লাগলো অসম্ভব বললাম বটে কিন্তু তার চেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করতে একটু বোধ করল না একদিন টিফিনের স্কুলের সামনে ওই বড় সঙ্গে বসে গল্প আরম্ভ করলো বুঝলি আমি একদিন দার্জিলিং এ লাট সাহেবের বাড়ির কাছে ওই রাস্তাটায় বেড়াচ্ছি এমন সময় দেখি বাবু হাসতে হাসতে আমার দিকে আসছে তার সঙ্গে আবার এক সাহেব রামলাল বাবু বললেন দুলিরাম তোমার সেই ইংরেজি করছিলাম তাই ইনি সেটা জন্য খুব আগ্রহ করছেন দেখুন নিজে থেকে বলছেন তখন আমি আর কি করি বল। আমি সেই ক্যাশাবিয়াঙ্কা থেকে আবৃত্তি করলুম দ্য বয়স টু ডান रामलू के सक राम फिर देखी एक रोगा निरीह गए भद्रलोक सीढ़ दाड़ी सब जानता बोलो রামলাল বাবু কে তাও জানেন না এমনি খুব ভাব আছে আমার সঙ্গে প্রায় দু চিঠিপত্র চলে রামলাল বাবু লোকটি কেমন সব জানা উৎসাহের সঙ্গে বলে উঠল চমৎকার লোক যেমন চেহারা তেমনি কথাবার্তা তেমনি কায়দা এই আপনার চেয়ে প্রায় আধ হাত খানে সতেরো পূর্ণ হবে বটে বয়সের পক্ষে খুব চালাকতো বেশ তো কথাবার্তা বলতে পারো কি নাম হে তোমার দুলিরাম ঘোষ রণদবাবু ডেপুটি উনি আমার বাবা হন হ্যাঁ শুনে ভদ্রলোকটি ভারি খুশি হয়ে হেডমাস্টার মশায় দিকে গল্প করছে দুলিরামকে দেখেই মামা ডাক দিয়ে বললেন প্রণাম করাম ভদ্রলোকটি হেসে বললেন এর পরিচয় আমি আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখে খুব আড়ম্বর করে ভদ্রলোককে প্রণাম করল ভদ্রলোক বললেন কেমন আমায় আগে হ্যাঁ আজকে তো ওই স্কুলে দেখেছিলাম ভদ্রলোক আবার বললেন আমার পরিচয় জানো না বুঝি মানে সব জানতা এবার আর জানি বলতে পারলো না आता आता को माथा चुलकाते लगल लो। भद्रलोक तक बेस एकटू मुचकिचकी हेसे सुनिए बोल <laughs> नाम रामल रोहारपुर रामल राम खानिक हा को दाड़िए रिल তারপর মুখখানা লাল করে হঠাৎ এক ভেতর ঢুকে গেল। ব্যাপার দেখে ছেলেরা করে তারপরের দিন আমরা স্কুলে এসে দেখলাম সবজান তো আসেনি তার নাকি মাথা ধরেছে নানা অজুহাতে সে দু তিন দিন কামাই করলো তারপর যেদিন স্কুলে এলো তখন তাকে দেখা মাত্র তারই কয়েকজন চেলা তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাকে খ্যাপাতে হলে বিশেষ কিছু দরকার হতো না একটি বার রামলালবাবুর খবর জানতে চাইলেই বেশ তামাশা দেখা যেত সানডে নন সেন্সে আজ সব জানতা রচনা সুকুমার রায় গল্প পাঠে ও জনৈক ছাত্রের ভূমিকায় শ্রমক রামলাল রায় এবং মামাবাবুর চরিত্রে মীর সমবেত কণ্ঠে শ্রমক অত্রী রিভু, অগ্নি এবং অমর্ত ধনী পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড পোস্ট ডিজাইন টিম অ্যাস্টেরিস্ক সব ভূমিকায় গল্পের সূত্রধার শব্দগ্রহণ এবং পরিচালনায় আমি অগ্নি শেষ হল সুকুমার রায় লেখা সব জান্তা आगामी सप्ताहे रोमा गल्प नहीं हाजिर हो सान ससपेंस आज के लिए साने ननसेंस